বাংলা মানবতা সমাধান রসুল্সল ওবারকআক রসুলক মহমদ ওালব ওমান দা আবেদ আওয়ি ইয় সম্মানিত পিস বাংলা অনুষ্ঠানের দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল আবার আজকে যে বিষয় আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই সেটা হচ্ছে অর্থ ও পদের লোভ মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত করে অর্থ এবং পদ মানুষের জন্য ফিতনার কারণ হয়ে যায় এই পৃথিবীতে মানুষের জন্য মানুষের মনের মধ্যে অর্থের সাংঘাতিক লিপসা রয়েছে লোভ রয়েছে তেমনি পদ পদিউশন অথরিটি এগুলো চর্চা করার মধ্যেও মানুষের প্রবৃতিগত চাহিদা রয়েছে অর্থের কথা কোরআনে পাকে আল্লা তালা অনেক জায়গায় বলেছেন যদিও আমরা বাংলায় বলি অর্থই সকল অনর্থের মূল কিন্তু দেখা যায় আবার অর্থ আমাদের সবারই লাগে এবং সবারই অর্থের প্রতি টাকা পয়সার প্রতি আকর্ষণ রয়েছে একটা ন্যাচারাল আকর্ষণ সেটা সবার মধ্যেই আছে কিন্তু এটাকে কন্ট্রোল যদি কেউ না করে তাহলে এই ন্যাচারাল আকর্ষণটা বাড়তে বাড়তে অনেক দূরে চলে গিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে আল্লাহ তালা করি পাখি বলেছেন অত হেব্বুন আলমাল হুব্বান জাম্মা তোমরা ধন সম্পদকে সাংঘাতিকভাবে মহাব্বত করাও অনেক বেশি মোহাম্মত করো এটা কিছুটা ন্যাচারাল আপনারা আমার যদি ইনকাম বাড়তে থাকে আমাদের সেভিংস বেড়ে যায় আমরা সবাই খুশি হয়ে যায়। একটা হদ পর্যন্ত একটা সীমা পর্যন্ত আল্লাহ তালার কাছে এটা কোনো অপরাধও নয় আল্লাহ তালা জানেন যে আমাদের মধ্যে কি সেরকম টেন্ডেন্সি আছে আমাদের প্রয়োজন আছে আমাদের আকর্ষণ আছে ভেরি ন্যাচারাল কিন্তু সীমা যখন লঙ্ঘন করে ফেলে তখন এটা বড়ো ক্ষতির কারণ হয়ে যেতে পারে তেমনি পজিশন দায় দায়িত্ব অনেকেই পালন করতে হবে অনেক জায়গায় তাকে কর্তৃত্ব পালন করতে হয় পিতা মাতার দায়িত্ব পালন করতে হয় এটাও একটা দায়িত্ব এখানে একটা ঘরের কর্তৃত্বর কথা রয়েছে আর রেজা আলকাউম আল নিসা আল্লাতলা বলেছেন পুরুষদেরকে মহিলাদের উপর কর্তৃত্ব প্রদান করা হয়েছে আল্লাহ তালা দায়িত্ব দিয়ে দিয়েছেন এই দায়িত্ব তো পালন করতেই হবে এটা পালন না করে উপায় নেই আমরা অনেকে অনেক বড় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করি কেউ কোন সামাজিক দায়িত্ব পালন করি কেউ বিভিন্ন কারণে বিভিন্ন দায়িত্ব এসে পড়ে সেই এসে পড়ার দায়িত্বটা ঠিকমতো পালন করা দরকার এবং সেই জিম্মাদারি যদি সে কেউ পালন করে ঠিকমতো তাহলে আল্লাহ তালার কাছে তার অনেক পুরস্কার আছে কিন্তু দায়িত্ব প্রতি যখন লোভ হয়ে যায় দায়িত্ব ক্ষমতা পদকে যখন মানুষ মিসইউজ ইউজ করে অপব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থ আদায় করার জন্য ব্যবহার করে থাকে অন্যদের স্বার্থ অন্যদের ক্ষতি করার চেষ্টা করে তখন এটা তার জন্য কাল হয়ে যায় তার ক্ষতির কারণ হয়ে যায় সে বিষয়ে সতর্ক করতে রাসুল্লাহ সাল আলি আসাল্লাম সুন্দর একখানে হাদিসে বলেছেন মা যা এনে উর সে আফসাদা কোনো এক জায়গায় ছাগলের পালের মধ্যে যদি বিশাল ছাগলের পালের মধ্যে যদি দুইটা ক্ষুধার্ত বাঘ এসে হামলা করে তাহলে সেই বাগের হামলার কারণে ছাগলের পাল যেভাবে ক্ষতিগ্রস্ত হবে কতগুলো ছাগল তাদের পেটে ঢুকবি আজকে। কত বড়ো ক্ষতি এই ছাগলের পালের জন্য যখন দুটো অভুক্ত বাঘ তাদের পালে ঢুকে পড়ে ক্ষুধার্ত দুটো বাঘ যদি ঢুকে পড়ে তার চেয়েও বেশি ক্ষতি হল কোন মানুষ যখন তার নিজের হেরস হয়ে যায় লোভ সৃষ্টি হয়ে যায় মালের প্রতি এবং পদের প্রতি মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় ছাগলের পাল যেভাবে তাদের জীবন বিপন্ন হয়ে যায় বাঘের আক্রমণে তার চেয়েও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মানুষ যদি সেই তার ভিতরে অর্থের লোভ এই লিপসতা তার ভিতরে সৃষ্টি হয়ে যায় সীমা লঙ্ঘন করে ফেলে এবং পদের প্রতি আকর্ষণ তার মধ্যে বেড়ে যায় ক্ষমতা দখলের প্রতি আকর্ষণ বেড়ে যায় ক্ষমতা রাখার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায় তাহলে এটা তার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে সাগলে পালে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে অর্থলিপসু হয়ে যায় মানুষ সেটা মানুষকে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত করে একটা হলে সে বকিল হয়ে যায় সে তার ধন সম্পদ খরচ সহজে করতে চায় না দান করা তো দূরের কথা নিজের পরিবার পরিজনের প্রয়োজনীয় খরচ বরস করতেও তার কষ্ট হয়ে যায় কেমন কষ্ট হয়ে যায় বকিলদের ঠিক মতো বাধা সদাই করতেও পারে না হিসব করতে করতে এমন অবস্থা হয়ে যায় আমি দূর থেকে এক লোককে আমি চিন্তাম আমার কোনো সম্পর্ক তার সঙ্গে ছিল তার বাড়িতে গিয়ে আমি টের পিতাম যে তিনি মোটামুটি স্বচ্ছল কিন্তু বেশ বকিল তার পরিবার পরিজনের লোকজন একটু ভালো কিছু খাইতে চায় মাঝে মধ্যে কিন্তু এই লোক বকিলির কারণে তা অ্যালাউ করতে চায় না শেষ পর্যন্ত তারা তাদের শখ মিটায় খাই খেয়ে নেয় তার অজান্তে তার টাকা পয়সা খরচ করেই তারা খাওয়া দাওয়া করছে অথচ তাকে তারা মিস করিয়ে দিচ্ছে বকিলির কারণে মানুষ অনেক সময় জাকাত দিতে পারে না জাকাত দিলে অনেকগুলো টাকা চলে যাবে কেউ কেউ আবার আসেন খুব চালাক জাকাত দেন না যে না কিছু দিয়ে দেন এক লোককে আমি চিনি ভালো পয়সাওয়াল্লাহ আমি বললাম যে জাকাত দেন তো হ্যাঁ দেই কিছু তো দিয়ে দেই। আমি বললাম হিসাব নিকাশ করে দেন তো কত দেওয়া লাগবে আর এটা হিসাব নিকাশ করে পারা যায় নাকি কারণ বুঝতে পেরেছে হিসাব করতে গেলে একটু বেশি হয়ে যাবে তো কিছু দিয়ে ফেলবে তো আল্লাহ তালার কাছে বলা যাবে জাকাতো দিয়ে দিছি এরকম একটা বুঝ দেওয়ার বোধে মানুষের কাজ করে বকিলি মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে আর সে জানে না এই যারা আল্লাহ একটি জোনা দেহাবল ফেদা কোরআনের আয়াত যারা এভাবে টাকা পয়সা সোনার উপাকে জমা করে রাখে খরচ করে না যেখানে খরচ করা দরকার জাকাত দেয় না যখন জাকাত ফরজ হয়ে যায় তাহলে এইগুলোকে তাদের জন্য শাস্তির কারণ হয়ে যাবে দুইটা শাস্তির কথা কোরআন এবং হাদিসে এসেছে কোরআনে পাকে এসেছে যে এইগুলোকে সোনার পাত বানিয়ে আগুনে গরম করে তার কপালে তার পৃষ্ঠ দেশে তার পাজরে সেঁক দেওয়া হবে আর বলা হবে এগুলো তোমার ওই মালের শাস্তি যেগুলোকে জমা করেছিল জাকাত দাও নেই অন্য হাদিসে এসেছে এগুলাকে বিশাল তার সম্পদগুলো কি একটা বিরাট অজগর সাপে বিষদ্ সাপে পরিণত করা হবে এই সাপ তাকে পা থেকে মাথা পর্যন্ত পেঁচিয়ে পেঁচিয়ে গোটা বডি শরীরকে নিয়ে মুখের মধ্যে এনে তাকে দংশন করবে আর বলবে আনা কানজুকা আনা মা আলুকা আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত সম্পদ যার জাকাত তুমি দাও নি তাহলে বকিল হয়ে যায় মানুষ অর্থের লোভে অর্থের লোভে মানুষ অন্যের সম্পত্তি নিজে দখল করে ফেলে অন্যের সম্পত্তি দখল করে ফেলে জনগণের সম্পত্তি করায়ত্ত করে ফেলে এবং এইজন্য জন্য কোনো কোনো সময় দেখা যায় যে অর্থ সম্পদ এবং পদের লোভ দুটো এক সঙ্গে চায় কারণ পদের মাধ্যমে অর্থ জনগণের সম্পত্তি তসরোপ করার সুযোগ চলে আসবে এই মানুষ এই এই সমস্ত দিকে খুব ঝুঁকে পড়ে লোভ ইমান এবং লোভ দুটো একসঙ্গে অন্তরে জায়গা পেতে পারে না একটা হাদিস এসেছে ইমান এবং বখিলি দুটো একটি বান্দার দিলে সঙ্গে থাকতে পারে না ইমান যদি থাকে তাহলে বখিলি বাইরেতে বাধ্য হবে আর বখিলি থাকলে ইমান ঢুকতে জায়গা পাবে না তাহলে মানুষের অর্থের লোভ বড় সাংঘাতিক জিনিস অর্থের লোভের কারণে আরেকজনের সম্পত্তি দখল করে ফেলছে আরেকজনের জায়গা জমি দখল করে ফেলছে এবং অর্থের কারণে শেয়ারের গণ্ডগোলের কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে তার সম্পত্তি দখল করার জন্যে কত বড় অন্যায় কথা এইভাবে মানুষের মধ্যে অর্থের লোভ মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলে আমরা একটি বিরতির দিকে যাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী বিরতির পরে পুনরায় এই বিষয়ে আলোচনা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ বারাকাল হিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চালাতো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্দুবহী মলদিন তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশান বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन निये जा जाए कल रसटाय सकाल साढ़े आठटायस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 जॉइन डॉ जंकिन नाइक देखुन औरधांगिनी नाते तांगिनी काल रात 6:30 টায় আপন সম্প্রচার সকাল 9:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইদুল মুরসালিন নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরাকাতহ আপনারা পিস বাংলা অনুষ্ঠানে যে প্রোগ্রাম শুনছিলেন বিরতির আগে সেটা বিষয় ছিল মানুষের জীবনে ধন সম্পদের মোহ এবং লোভ পদের প্রতি আকর্ষণ মানুষের ধ্বংসের কারণ হতে পারে ধনসম্পদের সম্পদের আকর্ষণের কথা আমরা বলছিলাম এই আকর্ষণ মানুষকে অনেক অপমানিত করতে পারে দুনিয়া এবং আখেরাতে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে সে কথা এক হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তাই সে আব্দুদ্দিনার এবং দেড়হাম যে ব্যক্তি দিনার এবং দেড়হামের পূজারি হলো গোলাম হল সে ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই ব্যর্থ হবে অপমানিত হবে এবং এই আমরা দেখি যারা অন্যায় অপকর্মের মাধ্যমে এভাবে টাকা পয়সার সম্পদ জোগাড় করে তারা কিভাবে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয় তারা দুনিয়াতে অনেক সময় এগুলোর কারণে তাদের অনেক ভোগান্তি হয়ে যায় তারা এগুলোর কারণে মানুষের কাছে সম্মান হারিয়ে যায় তাদের লোকেরা তাদেরকে জানে এই লোকটা রাজ করে সম্পদের মালিক হয়েছে কাজেই লোকদের কাছে তার প্রকৃত সম্মান নেই আর আখের হাতে কী হবে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে এরপরে আমরা ওই হাদিস যেটা আলোচনা করেছিলাম তার দ্বিতীয় অংশে আছে যে সরাফ পজিশন পদ দায়িত্ব পালনের আগ্রহ অথরিটি হোল্ড করার এই আগ্রহ মানুষের জন্য ক্ষতির কারণ নবী করিম সাল আলী ওয়াসাল্লাম মানুষের দায়িত্ব পদ পাওয়ার আশা আকাঙ্ক্ষাকে পছন্দ করেননি তিনি নসিহাত করেছেন কোনো কোনো সাহাবিকে যে কখনো কখনও দায়িত্ব পেতে চেয়েও না কোনো পদের লোভ করো পদের জন্য পাওয়ার জন্য দড়াদৌড়ি করো না মনে রেখে ওই পদটা তোমার জন্য বড় ফেতনার কারণ হতে পারে তুমি যদি এই পদ পেয়ে যাও তোমার উপরে এসে গেছে লোকেরা তোমাকে পছন্দ করে ফেলেছে তোমাকে দায়িত্ব দিয়ে ফেলেছে তুমি এর জন্য এত আগ্রহী ছিলেন না চেষ্টা করনি তাহলে আশা করা যায় আল্লাহ তালা তোমাকে সাহায্য করবেন দায়িত্ব পালন করতে আর যদি তোমার ভিতরে পদের সাংঘাতিক লোভ সৃষ্টি হয়ে যায় আগ্রহ সৃষ্টি হয়ে যায় দোয়াদি করে জোর করে পদ নিয়ে নিয়েছ তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না এই দায়িত্ব পালন করা তোমার জন্য কঠিন হয়ে যেতে পারে তিনি আরেকটি হাদিসে বলেছেন সা তোমরা এই ইমারতের পদ পাওয়ার জন্য আমির হওয়ার জন্য বা কোনো নেতৃত্ব পাওয়ার জন্যে কোনো পদ পাওয়ার জন্যে পজিশন পাওয়ার জন্য তোমরা সাংঘাতিক কম্পিটিশন করবে তোমাদের মধ্যে অনেক লোভ সৃষ্টি হবে কিন্তু এই পদ দায়িত্ব পজিশন তোমার জন্য একদিন নাদামার কারণ হবে আফসুস করার কারণ হবে কে দিন কারণ দায়িত্বের হক তুমি পালন করতে পারো নি ক্ষমতার অপব্যবহার করেছিলে ক্ষমতা ব্যবহার করে মানুষকে জুলুম করেছে ইনসাফ কায়েম না করে বে ইনসাফ কায়েছে অ্যায়ের পরিবর্তে অন্যায়কে কায়েম করেছ এর জন্য তোমাকে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে তুমি আফসোস করবে কেন আমি দায়িত্ব কাঁধে নিয়েছিলাম কেন আমি পদে গিয়ে বসেছিলাম এটা তোমার জন্য কোনো সুখের খবর নয় অত্যন্ত চিন্তার কারণ হয়ে যাবে দুঃখের কারণ হয়ে যাবে পদের ব্যাপারে ইসলাম মানুষকে সাবধান করেছে কি এমনকি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আরেকটি হাজি সে বলেছেন কেউ যদি আমাদের কাছে এই দায়িত্ব চায় চেয়ে বসে এরকম লোভীদেরকে আমরা দায়িত্ব দেই না তাহলে চাওয়াটা মোটেই ঠিক না আর চাওয়া ছাড়া যদি চলে আসা লোকেরা পছন্দ করে দায়িত্ব দিয়ে দেয় সেটা আল্লাহ তালা সাহায্য করবেন এখন দুনিয়ার মধ্যে যে এরকম দায়িত্ব পাওয়ার প্রতিযোগিতা লোভ সৃষ্টি হয়ে গেছে মানুষের জন্য লড়াই করা শুরু করে দিয়েছে প্রতিদ্বন্দ্বিতা থেকে মানুষের মধ্যে লড়াই প্রবণতা পর্যন্ত দেখা যায় এটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতির কারণ কেউ যদি প্রতিযোগিতা করে দুনিয়ার ব্যাপারে আল্লা হাসান রহমতুল্লাহ আলী বলেছেন কেউ যদি তোমার সঙ্গে দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করে তুমি দুনিয়ার প্রতিযোগিতা থেকে সরে এসে তার সঙ্গে তুমি দিনের প্রতিযোগিতা করো আখ প্রতিযোগিতা করো কেউ যদি একটা পোস্ট দখল করার জন্য আপনার সঙ্গে প্রতিযোগিতা করে আপনি তার সঙ্গে সেই পোস্টের জন্য জান দেওয়ার দরকার নেই আপনি বরঞ্চ আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমল বাড়িয়ে দেন কেউ যদি বলে যে আমি বেশি করে তাহাজত পড়ব তাহলে আর লোক যদি তার তাহাজ দেখে দেখলে তার মধ্যে যদি তাহাজদের আগ্রহ পয়দা হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো কথা না হলে আপনি আপনার কাজ করে যান এবং সেই লোক যদি তার দুনিয়ার প্রতিযোগিতায় আরও এগিয়েও যায় যা কিন্তু আপনার ফোকাস থাকবে যে আমি দিনের ব্যাপারে আখেরাতের ব্যাপারে আল্লাহ তালার সন্তুষ্টির ব্যাপারে আল্লাহ তালার এবাদতের ব্যাপারে আমি সবার আগে যেতে চাই এবং সেই কথাই কোরআনে পাখি এসেছে আল্লাহ তালা কাছে দোয়া করার জন্য তিনি শিখিয়ে দিয়েছেন নবীরা দোয়া করেছেন আল্লাহ তালার কাছে রব্বানা হাবুলান আজওয়াজা কর্তাক ইমামা যে আল্লাহ আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দিন তার অর্থ এই নয় সরাসরি যে আমাদেরকে বড় পদে বসিয়ে দিন বরঞ্চ দিনই কাজে আল্লাহ তালা সন্তুষ্টির কাজে এলেমের কাজে আমলের কাজে কোরআন বেশি করে তেলাওয়াত করার কাজে নামাজ বেশি করে সুন্দর করে পড়ার কাজে আমাদেরকে সবসময় আগে আগে রাখুন আল্লাহ তালা তাহলে দিনই প্রতিযোগিতাটা যদি কাউ করতে হয় তাহলে দিনই প্রতিযোগিতা করুক কিন্তু সেটা পজিটিভ হয় সেটা নেগেটিভ হয় না যেমন একটা হাদিসি এসেছে কেউ যদি দুনিয়ার মানুষ চার রকম তিনি সে হাদিসে বললেন এক লোক আছে যে তাকে আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছে এবং সে এই টাকা পয়সার কি সুন্দর হক আদায় করে জাকাত দেয় সদকা খায়রাত করে মানুষকে উপকার করে আর নিজের খরচ টর যেগুলো আছে তা তো করেই কিন্তু সে অনেক দান খরাত করে অনেক নীকে অর্জন করে তার অবস্থা দেখে আরেকজন লোক তিনিও নেকর এবং দিনদার তিনি বলেন যে আল্লাহ তুমি তাকে মাসা আল্লাহ অনেক টাকা পয়সা নিয়ে আমার দিয়েছ আর তাকে মনও দিয়েছ জেনারেসিটি দিয়েছ সে তোমার রাস্তায় কত খরচ করে আল্লাহ তুমি যদি আমাকে এমন দিতা আমিও তার মতো করে তোমার রাস্তায় বেশি করে খরচ করতাম আজ এসেছে। এই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আগের ব্যক্তির মতোই সব পেয়ে যাবে আল্লাহ রাস্তায় এত খরচ না করেও তার সৎ নিয়তের কারণে এই দুইজনই আল্লাহ তালার কাছে মকবুল হয়ে গেলেন একজন দিয়ে হলেন আরেকজন না দিয়ে হলেন কারণ তার এত দেওয়ার মতো ছিল না কিন্তু তার মনটা ওই ছিল আর আরেকজন লোক সে বড় গুণাগার সে টাকা পয়সার অনেক মালিক হয়েছে অনেক বড়ো ধনী কিন্তু সব শেষকে ফুজুরির কাজে ব্যয় করে টাকা দিয়ে যত গুনা কামাই রাস্তা আছে সবগুলো জোগাড় করে খুব ফুর্তি করে গুনার মধ্যে ডুবে আছে হেন কোনো গুণা নাই সে করে না কারণ টাকা পয়সার কোনো অভাব নাই আরেক লোক ফাসে কাছে সে দেখি তার এত টাকা পয়সা সে যা চায় তা করে সে যা ফুর্তি করতে চায় তা করতে পারছে সে এরকম অপকর্মগুলো যে করে জেনা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সব কিছু এত পার্টিতে যায় এত মদ খায় এত কিছু করে আহারে আমার তো এত টাকা পয়সা নাই তার মতো যদি থাকতো তাহলে তো আমি এগুলো করতে পারতাম এভাবে কি খুব এনজয় করতে পারতাম নওজবিল্লাহ তাহলে এই ব্যক্তি ব্যক্তিকেও আল্লাহতালা ওই গুনের মতোই গুণা দিয়ে ফেলেন যে ব্যক্তি টাকা পয়সা খরচ করে গুনা কামাই করলো আর খরচ না করে কামাই করে ফেললো তাহলে মানুষের মধ্যে এই যে কথা বলছিলাম যে নেক কাজে প্রতিযোগিতা পজিটিভলি থাকতে পারে ওই হাদিস সেটা আমাদেরকে প্রমাণ করছে কিন্তু যখন মানুষ দুনিয়াবি দিকে প্রতিযোগিতা করে দিনকে বর্জন করে সেই প্রতিযোগিতাটা হয়ে যায় খুবই খারাপ সেটা যেমন টাকা পয়সার লোভ হতে পারে পদ পজিশনের লোভ উভয়টার কথাই এই হাজিসে অত্যন্ত যুক্তি সহকারে পেশ করা হয়েছে মানুষ যখন তার দুনিয়ার বিষয়গুলোকে ছোট করে দুনিয়ার বিষয়টাকে পাওয়া না পাওয়াকে বড় করে না ছোট করে দেখে আল্লাহ তালা সন্তুষ্টটাকে বড় করে দেখে তখন আল্লাহ তাল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেন। তার দুনিয়ার বিষয়গুলোকে আল্লাহতালা সহজ করে দেন একটা হাজি রসুল্লাম এইভাবে কথাটি বললেন আর যে ব্যক্তি কে তার একমাত্র প্রয়োজন এটা কি বড় করে দেখে দুনিয়ার বিষয়গুলো তার কাছে অনেক বড় হয়ে যায় আর আখেরাতের হাম এবং গাম আখেরাতের চিন্তা তার কাছে একদম ছোট হয়ে যায় দুনিয়ার বিষয়গুলো তার মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে তখন রসুল্লাহ সাল্লসলাম বললেন যে আল্লাহ তাহলে কোনো পরোয়া করেন না এত সব দুনিয়াবী চিন্তা পেরেশানি নিয়ে বসবাস করার কারণে কোন জগতে কোন মরুভূমিতে কোন বেপথে গিয়ে সে বড় পড়বে সেটার ব্যাপারে আল্লাহ তালার কোনো কেয়ার নাই কোনো পরোয়া নাই অর্থাৎ মানুষ যখন তার দুনিয়ার চিন্তাগুলোকে এত বড় করে ধরে সেগুলোর জন্য পরেশান হয়ে যায় এদিক থেকে ওদিকে ছুটে ওদিক থেকে সেদিকে ছুটে তার শুধু ওই চিন্তাগুলো তার মাথায় বড় হয়ে যায় টাকা পয়সা পথ ব্যবসা বাণিজ্য সব কিছু এগুলো বড়ো হয়ে গেল আল্লাহ তালার কাছে আখেরাতের না বিষয়টা হালকা হয়ে যায় তখন আল্লাহ তালা তাকে তার রহমত থেকে বঞ্চিত করে দেন তার ব্যাপারে আল্লাহ তালা তার প্রোটেকশনকে উঠিয়ে নেন এবং এই পেরেশানি তার পতনের কারণ হয়ে যেতে পারে আর যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টিকে তার তামান্না করে দুনিয়ার অনেক পেরেশানিকে সে চিন্তা করারও সময় পায় না অনেক সময় যেহেতু আল্লাহ তালার সঙ্গে তার সম্পর্কটা আখরাতের হিসেবটা তার মাথার মধ্যে বড় হয়ে আছে তখন আল্লাহ তালা তার দুনিয়ার দায়িত্বগুলো গ্রহণ করে ফেলেন সোহান কত সুন্দর কথা কত সুন্দর কথা যে আল্লাহ তালা আমাদের দায়িত্ব গ্রহণ করে ফেলবেন আমাদের পেরেশানি আল্লাহ তালা নিয়ে নেবেন এই জন্য যখন আমরা কোন তখন এত পেরিসান না হয়ে দায়িত্বটা আল্লাহ তালা কাছে দিয়ে দেয় এবং সেই জন্য খাস দোয়া আছে রসল রসল কি সুন্দর দোয়া শিখিয়েছেন আল্লাহ রহমত ও আল্লাহ আমি আপনার রহমত চাই আপনার রহমতের তামান্না করছি কাজে আমার দায়িত্ব আমার পেরেশানিগুলো আমার নক্সের উপরে এক মুহূর্তের জন্য ছেড়ে দেবেন না কারণ তাহলে আল্লাহ আমি হ্যান্ডেল করতে পারবো না টু টুমাচ হয়ে যাবে খুব কঠিন হয়ে যাবে আমার জন্য আপনি আল্লাহ মেহরবানি করে আমার সমস্ত ব্যাপারগুলোকে সংশোধন করে দিন ঠিক করে দিন আপনি আমার ব্যাপারগুলোকে ঠিক করে দিন আপনি ছাড়া কোনো মাবুদ নেই এই যে সুন্দর দোয়াটা পরে ছেড়ে দিলে তাহলে দুনিয়ার পরেশানি কমে গেল তাহলে আমাদের দুনিয়ার প্রয়োজনের জন্য যে টাকা পয়সা দরকার এই হালাল বিষয়টা এক পর্যায়ে আমাদের ক্ষতির কারণ হয়ে যেতে পারে আর দুনিয়ার বিভিন্ন দায় দায়িত্ব পালন করার জন্য আমরা পৃথিবীতে প্রেরিত হয়েছি ঠিকই কিন্তু যখন মানুষের ভিতরে পদের প্রতি লোভ সৃষ্টি হয়ে যায় সুযোগ সুবিধাগুলোকে পদ ব্যবহার করে সুযোগ সুবিধা নিয়ে জনগণের সম্পত্তি তসরফ করা এবং এই টাকা পয়সার লোভ এবং পদের লোভের কারণে মানুষের ভিতরে যে দুনিয়ার প্রতি প্রচণ্ড লোভ চলে আসে যে লোকটা ভ্যারি নেগেটিভ যেটা মানুষকে ফিতনায় ফিরে দেয় যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং এই রাস্তাতেই একদিন তার পতন হয়ে যাবে এবং পৃথিবীতে দেখা গেছে বহু লোক যারা এইভাবে সম্পদের পেছনে ছুটেছে যারা বহু লোককে এইভাবে তাদের পদের কারণে পদ তাদের বগলে রাখার জন্যে মানুষ প্রতি জুলুম করেছে অন্যদেরকে বঞ্চিত করেছে তারা দুনিয়াতে তাদের পরিণতি চোখের সামনে ঘটে গেছে এবং এই দুনিয়ার জন্যই তো ফেরাউন আল্লাহকে মানতে রাজি হলো না তার কি করুণ পরিণীতি হলো নমরুদ ইব্রাহিম আল্লাহ সালাতামের কথা শুনল না এবং সে টাকা পয়সা তার ক্ষমতাকে এনজয় করার জন্যই চেষ্টা করলো তার পরিণতি হয়ে গেলো এইভাবে আমরা দেখি যুগে যুগে আল্লাহতালা অনেক মানুষকে ক্ষমতা আর তার অর্থের পেছনে লাগিয়ে দিয়ে তার ভিতরে যে ধরনের নেশা হয়ে যায় তার ভিতরে দম্ভ হয়ে যায় এসব কিছু তার করুণ পরিণতি দেখে নিয়ে আল্লাহ আল্লাহলা আমাদের সবাইকে আমাদের টাকা পয়সা সম্পদের ব্যাপারে লোভকে সীমিত করার তৌফিক দান করুন পদের ব্যাপারে আমাদের লোভকে কমিয়ে দিন যে দায়িত্ব আসে সে দায়িত্বকে সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দান করুন ওম আলাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবার फिल्ट करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर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 এই দায়িত্ব পূরণ করুন পরিষ্কার করতে হবে মনের ধর তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয় বিরোধী বহু আমি মোহাম্মদ মাদানি চোখ ও चो जीवे कुफल शुद्ध पीछे चोखी कुफल आज रत एगारुन सम्प्रचार सकाल दस टेल दे